অন্য সাইন স عن التسليم تفسيرا كثيرا اما بعد فان استقبل حديث كتاب الله واحسن هذه محمد صلى الله عليه وسلم فقير الى عزم الله وشرمون فسدوا فقولهم نسب من بقول النبي هذاذا فقوله خلالات فينا فبيسان الدين القصبي بن عيسى فيما يروى محمد ابن عيسى بن صره التميمي رحمه الله كان نبينا نعوذ منه نعوذ من باب ماجاً في كراهية النوم قبل العشاء والصمار بعد العلوم اللهم صلي على محفي مضيني Barb وعلى آله وصل لم اللهم صل على معلوم من طعب وعلى آله وصل لم تسر باب ماجا في كراهية النوم قبل العشاء عشاءالك للب मध्य चांदनी बारा गल्पलन छहदा समार बोला चांदनी रत मुरद न बरुदा कथबार्तर मध्य मजबूत हजरत नबी करीम साल इस पूर्व कथा बोला গল্প এশার পূর্বে ঘুমানো আর এশার পরে কথা বলার থেকে গল্প স্বর্গ করতে আল্লাহ রসল নিষেধ করছে এশার পূর্বে ঘুমানের জন্য নিষেধ কেন করছেন এশার পূর্বে যদি কেউ ঘুমায় তো তাহলে কি হবে হয়তো জামাত ফৌদ হয়ে যাবে আর জামাত ফৌদ হবে অথবা নামাজ কাদা হয়ে যাবে যদি নামাজ কাঁদা নাও হয় জামা ফ্রোত হওয়ার আশঙ্কা তো বড় এই কারণে রাত্রে উঠবে তখন অলসতা থাকবে কুসালা তখন এই কুশালা অবস্থায় নামাজ পড়বে তো তোর পাকের মধ্যে মুনাফির দিন নামাজ যে তারা নামাজ পড়ে না তারা অলস অলস নামাজ পড়ে তো তাদের সাথে যদি নাকি এসার পূর্বে যদি কোনো ব্যক্তি ঘুমায় আর যদি এই বিষয়গুলো না থাকে অর্থাৎ নামাজ কাজা হওয়ারও সম্ভাবনা নেই আর জামা ফোত কোন আশঙ্কা নেই মাসালাম একজনকে জিম্মদারি দিছে যে ভাই আমরা এরকম ঘুমায় গেলে আমরা যদি ঘুমাই যাই তুমি ডেকে দিও দারওয়ালকে বলছে যে আমি একটু শুয়ে পড়লাম এশার নামাজ মাদ্রাসা দেরিতে হয় তো এই জন্য নয়টা এশার নামাজ হয় এখনও কয়েক ঘন্টা বাকি আছে আমার শোয়েতে বেশি ভালো লাগতেছে না আদান হলে ওনাকে ডেকে দিও তাহলে সেখানে নামাজ কাজা হওয়া তো দূর কি है। হ্যাঁ নামাজের ফৌজ ফৌজে জামাতের কোনো কিনে আশঙ্কা আর যদি তাহলে গেল নামাজের পূর্বে জামাত ফৌত হওয়া বা কাজা হওয়ার আশঙ্কার কারণে এখানে নামাজ এর পূর্বে ঘুমানো বিষেধ যদি নাকি সে আশঙ্কা না থাকে তাহলে ঘুমানো যায় মা রমজান মাস অনেক লম্বা টাইম পর্যন্ত কি করতে হবে তারা বিকতে হবে মা সালাম অনেকের আদাত আছে এশার নামাজের পর থেকে একেবারে সেহেরি তাহা ফজর পর্যন্ত আর ঘুমায় না ফজল তারপর ঘুমায় তো তারা এই জন্য একটু আগে মা পড়ে এফতারে করা নামাজ পড়া এরপর একটু কী করে একটু কিছুক্ষণ ঘুমায় না যাতে রাত্রে খুবভাবে এবারত করতে পারে আর ইন্তজাম আছে রাত্রে উঠানের জন্য এশার আজান হবে তো জায়গায় দিবে ল দিয়েছে ফিরে সোনা জো মোক আরাম দের সাধারণ মুসলমানদের অন্তত ফজর নামাজ পড়ায় কি হবে সমস্যা যদি বেশি মানুষের যখন গল্প করতে থাকে তখন গল্পের যে কত টাইম যায় সেটা বোঝা যায় না তোমরা দুইজনে গল্প করতে থাকো দেখবো যে দুই ঘন্টা চলে গেছে পরে দেখবো অন্তত কমাজ কম ধর্ম লেহাদা এসার নামাজের পরে এরকম বেহুদা কথাবার্তা বলা তবে তবে ইমাম তিরমিজুর রহমতুল্লাহ দ্বিতীয় একটা বাপ কায়েম করছেন সেই বাবের দ্বারা একথা তুমি মনে করো না যে গল্প সল্প করা তোমরা এতরাজ করবাদ হুজুকে শবক হচ্ছে কেন সেইটার জন্য এসার পরে আল্লাহ মিন অমরুদ্দিন এবং জরুরি বোঝা গেল জরুরি ঠিক এরকম সবক পড়াটা মিন অমরুদ্দিন এবং জরুরিকে ঘুম যায় যেটা নাকি নিষেধ সেটা হলো কোনটা কথাবার্তা বলা যাবে না তবে দিনই আলোচনা দিনই আলোচনা জরুরি আলোচনা করা যায় মানে ইহা বিয়াদ রাখা চাই দিনই আলোচনা করা যায় যাহা থাক সেই যার দ্বারা হজরে উঠতে কি হয় সমস্যা মাহফিল হচ্ছে মাহফিল হচ্ছে মাহফিল ওটাও তো অমর মিন উমুরের দিন কোনো সন্দেহ নেই মানে রাত্র একটা দুইটা বাজায় দেয় মাহফিল করতে করতে লোক এই গল্প কাহিনী কাছা কাহিনী দিয়ে তারা মাহফিল চলে আর গুঞ্জাইশ নিয়ে মাহফিল কখনো রাত্র দশটা সর্বোচ্চ এগারোটা এর বেশি হওয়া উচিত না এগারোটার মধ্যে সর্বোচ্চ শেষ হওয়া চাই যাতে করে ফজরের নামাজে মুসলমানদের উঠতে কোনো সমস্যা এখানে অনেক বিষয় আছে আমাদের অনেক দিনই অমর করি মাগারের মধ্যে মার করি না। মাহফিল হচ্ছে মাহফিল হচ্ছে মাহফিলের মধ্যে এটা আরে বাবা মাহফিল হচ্ছে বিভিন্নভাবে যায় না যায় টাকা কালেকশন সবকিছু হচ্ছে আর মাহফিলের জন্য ফেদা হয়ে যাচ্ছে কি করে মাহফিল শুরু হয়ে গেছে বক্তা বয়ান আরম্ভ করছে বক্তার পর বক্তা আসতেছে বক্তার পর বক্তা আসতেছে আর রাত্র যাচ্ছে এসার নামাজের খবর এসার নামাজ কি বলে মাহফেল ভেঙে যাবে মাহফিল লোক কিছু চলে যাবে পরে আর জমবেলা আরে বাবা তুমি এই মাহফিল কেন কর। মাহফিল তো মানুষকে নামাজি বানানোর জন্য করো না বিনামাজি বানারের জন্য মাহফিল করতেছো তোমার তো ভাবে সাবে বুঝে আসতেছে যে মাহফিল করতেছ তুমি বেনামাজি বাড়ানোর জন্য এই মানুষগুলা যখন নাকি একটা দুইটা আস্তে আস্তে কমতে থাকে কমতে থাকে কমতে থাকে আর ওনার চোলা নামাজ না পড়ে চলে যায় একজন হয়তো এক একা পড়ে আর অনেকে নামাজ না পড়ে ঘুমায় যায় তো কে ফায়দা হুয়া মাহফেলটা মাহফিল কে কে ফায়দা হুয়া রাত রাত্র দুইটায় নামাজ পড়তেছ অন্তত মুকুত হলে তো কেনাগিয়া তারা অর্থ চলে আসছে এইটা না শিখেই মাহফিল করছিস মানুষদেরকে এই চিনে শেখাচ্ছ নামাজ বাদ দেওয়াচ্ছ আর যাদেরকে পড়াচ্ছ যে কয়েকজন এতটুক টাইম পর্যন্ত হবে যার পর ঘুমাইলে ফদের অর্থে কোন ব্যাঘাত ঘটবে না এবং সময় এসার নামাজ যথা সময় ষোলো ছেলাইলের মধ্যে কি হবে এশার নামাজ হবে তাহলে সেটা হল দিনে মাহফিল তাহলে দিনে মাহফুল না বা আর কথাটা বুঝতে হবে আমাদের তো জরুরি বিষয় যদি হয় এবং উমুরের দিন যদি হয় এবং এত পরিমাণ হয় যে নামাজের উঠতে কোনো সমস্যা হবে না তাহলে বাদাল এসায় শ্রী গুঞ্জায় শে তবে হাদিসের মধ্যে আসছে এখানে আসছে দুই শ্রেণী আর আয়সারাদি আল্লাহ থেকে আরেকটা রেম তিন শ্রেণী জন্য হেসার পর কথা বলা যাওয়া গেছে কারা কারা এক শ্রেণী হলো যারা নাকি মুসাফি এক শ্রী হলো যারা মুসাফের মুসাফের ধর হচ্ছে আর এখন তো তুমি এমন ভাবে করতেছ ট্রেনে এরকম ট্রেনে সফর করতেছ সেখানে ফার্স্ট ক্লাস নিচ্ছ বা সোফার উপর ঘুমায় খবর না দাঁড়া যে কোথায় কোথায় চলে আসছি সফরে তো বাহার ক্যাক এর পরেও অনেক জায়গায় এমন আছে এই পড়ে যাওয়ার আশঙ্কা নাই বাসে বা ট্রেনে সফর করতেছ ঘুমায় গেলে তোমার ব্যাগটাকে আরেকজন নিয়ে চলে যাবে সজাগ থাকা জরুরি যে কোনোভাবে লঞ্চ বিশেষ করে যারা নাকি এখান থেকে ঢাকা থেকে লঞ্চে যায় চাঁদপুর ঘাট দিলেই আরেকজনের ব্যাগ নিয়ে নেব যদি সেখানে তুমি সজাগ না থাকো তোমার ঘুম থেকে ওইটা সকালে যখন নামবা দেখবা তোমার ব্যাগটাকে নাই নিয়ে গেছে। তো সজাগ থাকা জরুরি লহাদা মুসাফের সজাক থাকা জরুরি তো এই জন্য সজাগ তো বৈশাখ আসে সজাক থাকা যায় এই মুসল্লিন তারা মুরাত্মিদ তাহার জুত পড়েওয়ালা অন্য রাতের দ্বারা ফিরিয়ার আছে মুসলিন তারা মুরাদ তাহার পরনেওয়ালা রাত্রে তাহাজুত পড়তে উঠছে এখন খালি ঘুম আসে কথা বললে ঘুমটা যাইবো ঘুম যায় আর একটু কথাবার্তা বলার তবে সাথে এটাও শিখে রেখেন যে আরুস এই যে দুলহা দুলহান বেশি দিন থাকে না বেশি দিন থাকে না স্বাধীন শখ হয় চন্দিন ফের গলা মে তাই শাদি মতুন লাদামেলা এর শাদ নাম কে হাদ সুর সাহরিন এক মাসের আনন্দ আনন্দ এক মাসের খুশি লুজুম আর এমন শরীয়তে কিছুদিনের জন্য যখন নতুন বিবাহ করে তখন যজ্বা ভিন্ন রকম থাকে এবং মহানাস মারসাতের প্রয়োজন আছে এবং দিনে অনেক সময় সেটা জমে না বিবি থাকে কাজে বিভিন্ন সারাদিন তো এর স্বামীর কাছে বসে থাকার দিনে সম্ভব হয় না শাশুড়ি অর্ডার দেয় করো এটা করো এটা করো শাশুড়ি অর্ডার করতে করতে ফলো করতে করতে বিচারিক্ষ কাজটা স্যারে না মাস্টে মাস পরে পয়সা তখন নিরিমিলি কোনো কার কোন অর্ডার নাই তা স্বামী স্ত্রী একটু গল্প সল্প করে এটা মোমার আসাদ মোনাসাবাদের জন্য সরিয়ে অনুমতি দিয়েছে এই তেইড তিন শ্রেণী ছাড়া অন্য শ্রেণীদের জন্য কথা বলার যায়জ নেই বা আহমাদ মনির ওনার একজন উস্তাদ হোসাইম আর একজন উস্তাদ হলো আব্বাদ এবনে আব্বাদ আর একজন ইসমাইল এবনে ওলাইয়া জি তুমি যা ইচ্ছা তাই করতেছো ولا حديثا <الحديثة الحديثة> بعدها جي بعدها ابي البارعه عائشه الله بن قال ابو حديث ابي البارعه حديث حسن صحيح و ابد قال فيها اكثر اعمال العلم قبل الصلاه قبل الصلاه انشاء و ارا في ذلك بعضهم وقال عبد الواحد وروى على الكراهيه و ترك الصلاه على الكراهيه এবং জরুরি আলোচনার জি عن يقال حدثنا احمد بن امين قال قال احدثنا ابو معاويه عن الاثري ابراهيم عن عطاء وهو ابن الخطاب انه قال سبحان رسول الله صلى الله عليه وسلم يسمع ما ابي بكر فيل بالامر في من امر المسلمين وانا معه وما وفي الباري عن عبد الله بن عمرو واوسي عن معيزه حديث وعمر حديث اصل الله قدريا وقروا هذا الحديث عن حسن بن عبيد الله عن ابن ابراهيم انا قد عن رجل من جوفي يقال له قيس او ابن قيس او ابن قيس عن عن النبي الله عليه وسلم هذا الحديث قد تسلق في سكن قبيله قاضيت نصاب النبي صلى الله عليه وسلم تابعين وبعد انقسام بعد انشاء الاكرتي فكان يتقون منه ما بعد صلاه الليل وارق بعد كان فيمان له ما لا من الحوائج واكثروا اهل وأكثر الحديث على رخصه وقدر بيان النبي صلى الله عليه وسلم قال لا صرا الا للمسلمين او المسافرين المسافر ترى مراد التهاجج قرنه والا এখানে একটা বাব কায় আদত হল আবু আবের মধ্যে আর অন্য অন্যিস বাব বইলে হাওয়া কিন্তু এখানে একটা ইমাম বাবের এই পাঁচটা হাদিসের বাবের মজমুনটা কি যে নামাজ আহ্বাল ও পড়া এটা হলো আফজান নামাজ আউ্বাল অক্তে পড়া কারণ আমি তোমাদের যেভাবে আগের কথাগুলো বলছি যে আহনাফ আউ্বের ফজিলাতের মনকে না। আহনাফ বলে নামাজ আউ্বের ফজিলাত তবে কখনো কখনো না জানুয়ারি এক তারিখ দেখাই তো হবে না এখন কি মাস চলছে জানুয়ারি এক তারিখ দেখবেন কেন আপনি দেখবেন फेब्रुआर छिख एक तारीख फर छिख प এরকম বাদী এরকম না আচ্ছা ঠিক আছে তো আমাদের তো আমরাও তো এর পক্ষ আমরাও তো খুশি এই বাবির জন্য আমরা তো আউ্ল ফজিলাতের কায় তো আমাদের কথাই সাবেক হচ্ছে তবে মধ্যে পরিপূর্ণ হয় নাই আর একটু কথা গেছে সেটা হলো কখনো কখনো সারির দিকে মুন হয় একটা এজমি কথা লিহাজা এই হাজির সামনে আসার কারণে আপনার আদৌ কোন নেই নম্বর দুই দ্বিতীয় নম্বর কথা হলো सठी सेवायतर मध्य নির্দেশ তৃতীয় বিষয় হলো আমার এখানে রেওয়ায় তাহিব করে দেখা যাচ্ছে মহিলা। জান্নে যা মধ্যে যে বয়ান করি যে তাদের তাহির মসজিদে জামাতের নামাজের কথা বলতে বিষয় আছে আর এখানে মুখাতারা আর মহিলারা তো হামেশা নামাজ। ঠিক এরকম আহনাফের একটা বিষয় পিছনে হয়তো বলা হয় নাই আহনাফের একটা মাসলা। ব্যাপার নামাজের মধ্যে এর কারণ হলো এই যদিও নাকি গরমের সিজনে হকুলের তাক হলো তাহির খুব বুঝেন মানে ওখানে হকুল ওয়াক্তের সাথে ঠিক নেই মহল্লায় সেইরকম বিশাল মসজিদ হবে সেখানে জামে মসজিদ কয়েক মসজিদ মিলে এক জায়গায় একটা জুমার আর পুরা এই এলাকায় মাসালাদ যদি একটা ঈদের ময়দান হইতো একটা ঈদ হতো। তাহলে কি মজা হইত কি পরিমাণ কত লক্ষ মানুষ সে জামাতে হইত সে জামাতটা কেমন হইত ঢাকার মধ্যে মনে যদি জামাত হইত মাত্র তিরিশটা ঈদের জামাত হবে এক একটা জামাতে কত লক্ষ করে মানুষ লক্ষ লক্ষ মানুষ সমাবেশ হইতো এক একটা জামাতে কি মজা হইতো কি সার হইতো সেই জামাতে ঈদের নামাজ হইলে একটা বিষয় আছে রুমাল টুমালের একটা বিষয় আছে এটি বিষয় আছে এটি যদি নাকি এক জায়গায় হয় তাহলে ভাগবতির মশাই আছে সব সমস্যা আছে আগে আসে আল্লাহ রসুল সাল্লাহাম পাঁচটা আমল করবে তাদের মধ্যে আউ্বল আসা আছে না আগে আগে আসবে আর হাদিসের মধ্যে আসছে ইমামের আসার আগেই যারা আসবে মুসল্লিদের কষ্ট হবে কি হবে না কষ্ট হবে কি হবে না আর একটা বিষয় আছে আল্লাহ রসুল সাল্লাম জুমার দিন খাবার জুমার খাবার জুমার পরে খেতে বলছেন মুসল্লিদের হক কি হয়ে গেছে মুজাহিম হয়ে গেছে মহারেজ হয়ে গেছে লিহাজ এখন হক পর কি হয়ে গেছে রাজ হয়ে গেছে হকল মুসল্লি লিহাজা মাসলাক যুক্তি সঙ্গত সব জায়গায় আর ইন আল্লাহ কোনো আমি এক একটা হাদিস পড়তে থাকবো বলতে থাকুক চলো দেখো এখানে আল্লাহ রসুল বলেন এখানে সনদের মধ্যে এই সনদের মধ্যে যথেষ্ট কালাম হাদিস একটু পরে বলবেন একটু আগে একটু পরেই বলবেন যে হাদিস আবদুল্লাহ সব কারণে হাদিস হাদিসটা কিনা এই জন্য বলছে যেই রেওয়ায়তের মধ্যে আউয়ালের সবুত হয় সেই সনাদন না আর যেটা সনাদন সহি সামনে আসবে চলো কেউ কেউ কাজ বলছেন এই জন্য বাজে হাদিস কে হাদিস করছেন মানে হাদিস বানায় এরকম এই তোমাতে তার উপর আছে আর কাজাবের ব্যাপারে তো সবাই একমত আর দ্বিতীয় আবদুল্লাহর অমরই আছে রাবি কয়জন জহেব এখানে দুইজন এই হাদিসের হাদিস ও মজবুত মতনের উল্লাহ হলো যাও অপ্তে নামাজ পড়লে শেষ অত্তে ধরো মুরাদ হলো এই যে অক্ত আছে কিন্তু তা কেন পড়ছে। তাহলে এটা মানে সন্তুষ্টি হয় না বাকি বরিউজিম্মা হয়ে গেল আল্লাহ মাফ করে দেয় মগর সমাধান روایت একদম قابل লালনা قابل আমলনা জি আবুল আবিয়ান আলী আমাদের যখন সময় কম তাই আমাদের সময় নামাজ মানে সময় যখন হয় আর মুস্ত সময় গরমের দিন তো আমরা তো অক্তা নামাজ পড়ি না যে হাজের হবে তো বিলম্ব নেই আর তিন নম্বর আইজিম মানলা এমন যদি হয় যখন নাকি তার কি পাওয়া যায় কুফু পাওয়া যায় এবং তার মোটামুটি মিল মতন তার পাত্র পাওয়া যায় তো বিলম্ব না করা চাই কারণ এটা যদি কি বিলম্ব করা হয় অন্য হাদিসে আসছে তাহলে আর এটা এমন একটা হেকমত এমন একটা পলিসি যদি নাকি যখন বড় হয়ে যায় আর তাড়াতাড়ি যখন তারা সব বিবাহিত বিবাহিত হবে তো জেনা কমে যাবে পৃথিবীর মুসলমানদেরকে মুসলমানদেরকে নিয়ে বিভিন্ন রকমের বিভিন্ন রকমের তাহাকে ইত্যফতে গবেষণা হয়েছে যে মুসলমানদের মধ্যে রহমান থেকে বঞ্চিত হচ্ছে জেনা মুসলমানদের মধ্যে ইসলামের ইতিহাসে বহু দেখা যাচ্ছে পিছনে দেখতে গাইলে যে মুসলমানরা বিজয়ের পর বিজয় হচ্ছে ষড়যন্ত্র করিয়া তখন মেঘ ভিতরে পাঠাইতেছে সাজায় গেছে সুন্দরী মহিলাদের পাঠাইতে আগে মে আঠারো বছর আগে যদি হয় তাহলে সে সরকারি ভাবে দণ্ডনীয় অপরাধ দণ্ডনীয় অপরাধ যদি নাকি কোন বিবাহ হয়ও। ছর হওয়া লাগবে আর ছেলে তো মাসা আল্লাহ চল্লিশ বছরের আগে সে যুবকী হয় না এখন কি হবে এই যে অবস্থা এখন একটা ছেলে বা মেয়ে যখন নাকি এখন সেই সময়ে যদি নাকি সে তাকে বলা হয় যে না রাস্তা রাস্তায় আর বিবাহ সাথে সম্ভব না কারণ আঠারো বছর তোমার হয় না তুমি এখনো ছোট তুমি এখনো ছোট তাহলে কি হবে এসব ঝামেলা জেনা হবে যেটা হচ্ছে এখন আর মুসলমান সমাজ অধপতন যাচ্ছে এর অনেক অনেক বিষয়গুলোর মধ্যে আহাম বিষয় হলো মুসলমানদের মধ্যে এখন জেনা আম হয়ে গেছে আল্লাহ হেফাজত করুক চলো আমিও আল্লাহ রসুল আল্লাহ আমরা কি অসুস্থ এর পরের আমল উত্তম আমল কোনটা আল্লাহ রাসূল বললেন যে জিহাদ ফিসাবিলillah জি ওয়ালা উয়াইসা ওয়া হাদিস হাসান সহীহ ওয়া قَد رَوَى الْمَسْعُودِي وَشُعْبَةُ وَشَيْبَانِي وَغَيْرُ وَاحِدٍ عَلِي وَلِيدُ بْنُ الْعَزَارِي عَادَ هَذَا الْحَدِيثَ قَالَ مِصَالٌ عَبْدُ اللَّهِ قَالَتْ طَالِحَةُ দুই দিন খেয়াল আরে বাবা ভুলে গেছো তো দ্বিতীয় দিন আখির রক্ত নামাজ পড়ায়নি আর মদিনায় বসে এক ব্যক্তি যখন আসছে আর রসুল্লাহ নামাজের রক্ত সম্পর্কে বলেন আল্লাহ রসুল বললেন আমার সাথে নামাজ পড়তে থাকো দুই দিন পর্যন্ত আল্লাহ রসুল নামাজ পড়া প্রথম দিন নামাজ পড়ালেন প্রশ্নকারী আল্লাহ রসুল বললেন এই যে দুই দিন পড়াইলাম আর অতে আক্তে শেষ দিন এর মাঝেও কারণ দুই দিন পড়া সাবিত হলো কে আয়সা বলতেছেন দুই দিন পড়েনাই কারণ মদিনায় যা ঘটছে তা তো আয়েশা জানেন কিন্তু মক্কায় যে ঘটনা হয়েছে তখন আয়েশা করেছিলেন বুঝা লেদা তখন তো আর আয়েশা আর খবর না দাঁড়াতা আয়েশা তার এলের মোতাবেক বলতেছেন কোন সনদ হাদিস এটাও সহি কারণ অমরের না হাদিস আল্লা রসুল ওনার সবসময় আউ্বালে ইতিয়ার করছেন তা আল্লাহ রসুল হাদিসের কৌলের কি জব আল্লাহ রসুল হাদিসের কৌলের কি জব যে তাহলে আমরা একসাথে জামা শুরু হওয়া চাই পঁয়ত্রিশ মিনিট ত্রিশ এর কম না কেন যাতে করে জামাত সুন্দর মতন হয়ে গেলে তেওয়ালে মুফাসলের সাথে জামাত হয়ে যাওয়ার পরে আল্লাহ না করুক কারণ কারণবশত যদি বোঝা যায় যে নামাজ হয় দ্বিতীয়বার জন্য সামনে একটা বাব আসবে এই পঁয়তাল্লিশ নম্বর সাফার মধ্যে একটা হাদিস আসবে সলাতে ওস্তা হাফিজু আল্লাহ সাল এবং বিশেষ করে আবার সালাত এবং সলাতে উস্তাদ শাহ শব্দ ব্যবহার করছে যদি কোনো ব্যক্তি অনিচ্ছা কি তো শাহবরের তর্জমা এটা করতেছি যদি কোনো ব্যক্তি অনিচ্ছা আসরের নামাজ পৌয়া যায় তাহলে কি হবে এর দ্বারা যে সরাকর্ষের ছাত্রদের অজাহাত আহ লুহু এর অর্থ হলো ভতিরা এখানে দুই রকম মফল বয় কি বলা হয় এটা আরো কি হবে মফুম কিন্তু একই যে ব্যক্তির আচরণ নামাজ যেন তার কি হয়ে যায় তার আহালো গেলও গেল মালও গেল করি যে সর্বহারা করি বিষয়টা এখানে গভীরে যাওয়ায় নাই গভীরে যাওয়ার সারসারি ভাবে সবাই তর্জমা করতেছে বিষয়টা কি শরিয়াতের মধ্যে কোনো মানুষ যদি নিহত হয় কোনো মানুষ নিহত হবে আর ও আর কিছু পাবে না এটা চিন্তাই করা যায় নয়তো দিয়ে বুঝে আসছে এই যে রাস্তায় মানুষ মারা যাচ্ছে গুলি করে মারিয়ে এনে এটি সম্ভব না ইসলাম একটা মানুষ মারা যাবে এটা সম্ভব না হয়তো হবে হবেই হবে আর তা না হইলে কি হবে দিয়াত হবে আর দিয়ার মামুলি না মামুলি একশো উঠ হিসাব করলে লক্ষ লক্ষ লক্ষ টাকা এই এইজন্য যে আহ কয়েক পুরুষ ওইটা বসে বসে খাইতে পারে বুঝছেন তাহলে এখন কি হলো মালহু তার আহালো গেল অর্থাৎ তারা কেশা দিয়া তো নাই তো সে কি ঠিক আছে মানুষ মারা গেলে তখন তার যে কিছুই পাবে না এটা সম্ভব না হয়তো আহাল পাবে অর্থাৎ তার কেসাস পাবে ওই যে কাতল কেসে কাতল তাকে কিছুই নেই সব সব গেল তার কি হলে আত্মীয় যে সেও গেল নিহত হইল আবার কেশাশ পায় না দিহত পায় কত বড় ক্ষতিগ্রস্ত এটা হলো অনিচ্ছা কি তরক হয়ে গেল তার সাথে তার বউ কাফের হয়ে গেছে মধ্যে কোন বিবাহ থাকে তো এই আমরা যদিও আয়ম্মাস সালাসাত তার কায়েল না এটা কি আমরা ওয়াইদ এবং যাজরাল যাজলুর উপরে আমরা মাহমুল করি তাদরীজের উপর মামুল করি मगर তারপরে কত বড় কঠিন যে ফাকাত কাফারা ভবিষ্যৎবাণী করলেন হজরত আবুজার জুফারি বলেন আবু এমন এক সময় আসবে যখন নাকি কিছু সংখ্যক আমির এমন হবে ইউমি তু না সলা ফেলবে নামাজ মেরে ফেলার অর্থ কি ওক্ত মধ্যে পড়বে না কাজা করে পড়বে তখন তোমরা তো মুসল্লি থাকবা তখন তোমরা কি করবা আল্লাহ রসুল নিজে বলতেছেন জিজ্ঞেস করায় আল্লাহ রসুল বললেন তোমরা তখন নিজেরাই পড়ে নিও এরপর যখন এমাম আবার নামাজ দাঁড়াবে এমামের সাথে পড়ে নিও যদি নাকি ইমাম মতো পডে তাহলে ক্ষতিগ্রস্ত কোনো দিক থেকেও না বিষয়টা বলছো এতটুকু এখানে একটা বিষয় দাঁড়াইছে বিষয়টা হলো এই যে আহনাফের মাসলা খুলো যে যদি নাকি একবার সে নামাজ পড়ে ফেলে দেখে যে জামাত হচ্ছে আর এসার নামাজে কোন নামাজে জোহরের নামাজে আর এশার নামাজে এই দুই নামাজে সে শরিক হবে আগে নামাজটা তার ফরজ হবে আর ইমামের সাথে নামাজটা তার কি হবে নফল হবে আসরের ফজরে শরীর হবে না কারণ আসরের পরে আর ফজরের পরে নফল পড়া কারণ এটা তো নফল হবে এমামের সাথে নফল হবে আর আসরের পরে আর ফজরের পরে নফল পড়াটাও কাছে মুকুল আসবে সামনে বয়ানের সামনে সবকের মধ্যে আসবে এবং এই তিন রেখা বেজোর সংখ্যা বেজোর সংখ্যায় নামাজ পড়তে আল্লাহ করছেন নফুল নামাজ পড়তে নিষেধ করছেন করা যাবে না এই তিন অর্থ সাড়া। বাকি রয়ে গেল কোনটা কোনটা আর একউজি করে মহাব্দ যেটা সহিথা সেইটা বলেন সেটা কি বলেন সেটা বলেন এই যেখানে আল্লাহ রসুল সাল আলাই বলছেন এইটাই যে একটা কথা বলছে তোমরা কিন্তু নামাজ পড়ো তোমরা কিন্তু নামাজ পড়ো এর অর্থ কি তুমি সূর্য ডুবার সময় নামাজ পড়তে বলছি বুঝুন লালমার খাই লাগবে অর্থ হলো যে টাইমে নিষেধ আছে সেটা বাদ দিয়ে বাকি অর্থ গোসল করবো এটা তো এখানে আমি যেটা বলি সেটা হলো এই তো সেই আমিররা কোন আদেল আমির হবে না তারা হবে জালেম কাল হাজ হাজের জালেম হবে এখন তুমি নামাজ না তোমার ক্ষতি করবে আচ্ছা তুমি হইলা মোস্তক মজবুত আর এই হালাতে এই হালাতে হালাতে আমিরের জুলুম থেকে রক্ষা পাওয়ার জন্য আহনাফিনিকাটে তিন অক্ত এইরকম পরিস্থিতির শিকার হলে তো এই তিন অক্ত তো ইমামের সাথে নামাজ করা যায় না হাদিস জমানার জন্য বলছেন অমু সমের জন্য তো বলেন নেই তো আমাদের কি খেলাফস্ত বুঝে আসছে বিষয়টা জি وي قال حدا قال حدا اسمه جابر بن سليمان دو عن امير رونالدو يعني عبد الله بن سويدان ابي ذر نن وقال قال النبي صلى يكون نبرا এ উমরাউন তারবিন তানকির কিছু শর্ত জি ইয়া অথবা ভুলে যায় তো যখনই নাকি সরম হবে এবং সজাগ হবে তাহলে নামাজ পড়ে বিষয়টা। আর জবরদস্তি কিছু করা সেটা সেটা উম্ম মা জন্য আমির যদি জালেম হয় আর যদি নাকি সে বুঝো যে তার পিছনে নামাজ না অত্যাচার করবে সেই নামাজ হবে না এখান থেকে বুঝা গেল হাদিসের মধ্যে যদি কোনো ব্যক্তি ঘুমাইয়া যায় ঘুমানের উদ্দেশ্য হলো রকম না ইন্তজাম করে ঘুমায় নাই এমনি পড়ে আছে এরকম না সে উঠার ইন্তজাম করছিল আমি কয়েক লাগাচ্ছি অবশ্যই কি হবে তার এই গাফলাতে হবে হাজরের জেহাদ থেকে আসতেছেন সফর থেকে আসতেছেন আল্লাহ রসুল সালাম সফর থেকে আসতে সাহাবা রাত্র আরবের মধ্যে দিনে তো আর সফর চলা যায় না তখনকার যুগে যে সফর হয়তো রাত্রে আর রাত্রে চলতে চলতে এরপর শেষ রাত্রে হয়তো ক্লান্ত হয়ে যেত তখন একটু বিশ্রাম করতো এভাবে চলতো গরম হওয়ার আগ পর্যন্ত চলতো আবার দুনিয়া গরম হয়ে গেছে না সফর মুলতবি হয়ে যাবে আল্লাহ রসুল সাল আলাইসালামের সাথে সাহাবা এখরাম হাসান ফজরের নামাজ আর খুব বেশি সবে সাহ দেখতে খুবই একটা বেশি বাকি নেই তবে বাকি আছে সাহাবাহাম কিলান্ত আগে। গেল সাহাবাইকারস করলে নেয়া রসুল আল্লাহ আমাদের একটু এখন বিশ্রামের সময় নেই সফর মুলতবি করে এখন আমরা একটু বিশ্রাম করি আল্লাহ রসুল বললেন যে ফজরের নামাজ খুব বেশি বাকি নেই যদি এখন তোমরা ঘুমাও হয়তো ফজর উঠতে পারবে না তখন কি হবে বেলালবেলা নেয়া রসুল আল্লাহ কোনো প্যাট টেনশন করবেন না আমি বেলাল আমি দায়িত্ব নিলাম আপনার সবাই ঘুমানো আমি ঘুমামুন আমি ডেকে দিলাম আল্লাহ রসুল সাল আলী ঠিক আছে বেলালের মতন জিম্মার সে যখন নাকি দায়িত্ব নিচ্ছে মোয়াজ সাহেব তো সাহাবাহকেরামকে বললেন ঠিক আছে তোমরা সফর মুক্তি পে করো ঘুমাও শাহাবা রাম ঘুমায় গেলেন আল্লাহ রসুল ঘুমায় গেলেন ঘুমাইলেন তো ঘুমাইলেন এমন ঘুমাইলেন বেলাল রাজি আল্লাহ তালানো সূর্য ওঠে মন্দির থেকে ওঠে কোন দিক থেকে সূর্য আরে বাবা সব জায়গায় সব দেশ থেকে পূর্ব দিকে এরকম ট্র্যাক লাগায় উঠির উপরে ট্রাক লাগায় তারপরে তাকায় আসেন মানে ওদিক থেকে ছবি সাহায্য বোঝা যায় আকাশ পরিষ্কার হয় তখন উনি ছবি সাহায্য দেখবেন আর সবাইকে ডাকবেন আমাদের আল্লাহরই এই ঘটনাকে ঘটনায় লাইল বলে লাইল তার এই নামাজের মধ্যে আল্লাহ রসুল সাহাবাহেরাম যখন উঠলেন তুই তখন তারা বেচাইন হয়ে গেছে নামাজ নামাজা হয়ে গেছে এমন ঘুমান ঘুমাইলাম আমরা কিনা মরণ্য ঘুমন ঘুমাইছি বলে এমন ঘুমান ঘুমাইছি যে নামাজ কাদা হয়ে গেল আল্লাহ রসুল সাহাবায় বিবর্ণ বিমর্ষ দেখলেন দেখলেন তো আল্লাহ রসুল তখন এই হাদিসটা বললেন যে যদি কোনো ব্যক্তি ঘুমায় যায় ঘুমের মধ্যে এলাই সাহেবের নম এত ঘুমের মধ্যে কোনো গুণা নাই এর মধ্যে কোনো জাদাতি নাই। এটা তো অনিচ্ছা গিয়েছিল কারণ বেলালকে তো দায়িত্ব দেওয়া ছিল বেলাল তো উঠছিল সেটাই প্রমাণ হয় বাহার এরপর এক ব্যক্তি হয়তো নামাজ পড়বে আর এরপরে কিতাব মত করতেছে আর যে নামাজ আজান ও নাই এরপর একামতো শোনি নাই আর না কথা মনে হয় এই মোতালা শুরু করছে আসরের পর থেকে নাগরীব চলে গেছে এসার আদারের সময় তার মনেই নিতে পারে এরকম হইতে পারে এরকম হয় আমরা আমি দাঁড়িয়ে পড়ার সময় আমার যখন যে বুখারি আউ্ব পড়াইতেন মোহান আবদুল কাইম সব আহমদুল্লাহ আলহিম ওনাকে দেখছি জোহরে পর বসতেন আর এক মুজলিশে আসর পর্যন্ত পড়াইতেন বুখারি আউ্বাল কিন্তু এর মধ্যে উনি নড়াচড়াও করতেন না আর ওনাকে বলা লাগত যে আসরে আজান হয়ে গেছে যদি যতক্ষণ না বলতো রাখতেন না আসরে আজান হয়েছে বিষয়টা অবস্থা এরকম না বললে হয়তো বা না বললে এসা পড়াইতে থাকবেন এরকম অবস্থা এরকম হয় না যদিও মানে ভাবে মনে হচ্ছে এরকম পাহাড় এরকম হইতে পারে যদি বেশি হেমাক হয় নামাজ ভুলে যেতে পারে কি হবে না স্মরণ হবে বলে থেকে এস্তা হলো আকাতে যেমন অক্ তুলোয় গৌরবের শামস অলামস অবের শামস অস তার মনে হল অথবা এই টাইমে পাস হইলো এরপর যখন নাকি অন্যখানে গেছেন বসে থাকলে বসে বসে ইন্তজার করার চেয়ে 10 মিনিট পনেরো মিনিট বিশ মিনিট চললে তো এক কিলোমিটার আগে দিবেন রাস্তা পাশ হলো না রাস্তা পাশ হয়ে গেল শাম এই যখনই স্মরণ হয় এর অর্থ এই যাও কাতে মকুরুহা বাদ দিয়া তারপর কি পড়বে নামাজ পড়বে হানাফের মাসটা খুলো এই যে অক্তের মধ্যে কাজা অক্তের মধ্যে তু আসে চালিয়ে في قال عدد هنا قضا قال حدثنا حماد بن سعيد عن ثابته الغفاني بن ابي قتاده انا عبد الله بن الله عليه وسلم قال انه ليس في النوم تفريط انها تفريط الا قلدت فاذا نسي احدكم عن ابن مسعود وعمر بن ابي مر الله وعمران بن حسين وجابر بن وتميم ابي ذحيفه وامر بن قال بعض ابي حديث وقالت حديث الحسن السميم وقد اختلفا اهل العلم في الراهينا او عن صلاه او ينسى لا يستطيع او يذكر او في غير وقت الصلاه عند طلوع الشمس او عند غروبها فقال بعض فقال بعض يصلي هاي يستقي قدى كان عند طلوع عند طلوع الشمس وعند बहुत বয়ান কত বলে ফেলছি জি ঘুম থেকে উঠছে বা মনে উঠছে তখন টাইম আছে মানে ঘটনা হলো কি লম্বা ঘটনা হলো এই যে উনি স সন্তানদেরকে বললেন কি তোমরা আগে যাও বাগানে আমি আসতেছি তো ওরা ওই ছেলেরা করলো কি আগে নামাজ পড়ে গেল আর উনি দেরি দেখে না আসলে একটা তখন উনি নামাজ পড়লেন না গরুবের শামসা এসে গেছে এই নামাজ পড়েন নেই মাগরেবের পর নামাজ পড়ছেন বুঝা গেল যে গরুবের শামসে কি হয় নমন মানুষ ঘুমায় যায় আর উঠে তখন অওকাতে মখু শুরু হয়ে গেছে নামাজ পড়বে না জি বৃহস্পতিবার আছে রাতে ঘুমাইতে পারবো অসুবিধা নেই মত ডাক ঘে ঘুমাবার অসুবিধা সব হবে যদি হয় আর আমি থাকি আমি থাকি তাহলে বোকারি হবে আজকে না না এসার আগে এ সার যদি শহর সাতটা হয় আল্লাহর মিনিট পড়ার না এসব অনেক রাখতে হয় দেখো তোর নাও তো আসতেনা সে সম্ভাবনাও তো আসে না নাই বস তাহলে তুমি যদি নামাজ কাজা হয়ে যায় তো হাওয়ায়তের মধ্যে তরতিবের বিষয় হওয়ায়তের মানে কাজা নামাজ আদায় করার মধ্যে কি জরুরি আগে হাদিসটা বুঝো হজরত নবী করিম সালে নামাজ কাদা হয়। একদিন তো আসর নামাজ কাদা হয়ে গেছে মাগরিব টাইমে আসর করছেন এরপর মাগরীব করছেন আর জোহর আসর কাদা হয়ে গেছে এখানে মুখতালিফ রেওয়ায়ত আসছে এই রেওয়ায়তের মধ্যে কোন তারুজ নেই কিভাবে তারুজ দফা করলাম যে একটা না ওয়াকে মুখতালিফ একবারে ঘটছে এরকম আর নবী করিম সালাম নামাজ যখন কাজা হয়েছে সে কাজা নামাজ যখন পড়ছেন সে পড়ার মধ্যে তোরটি রেয় করছেন আমাদের কি আল্লাহ রসুল থেকে জি কয়বার নামাজ আল্লাহ রসুল সব কয়েক করছেন এই আমলের উপরে আল্লাহ রসুলের সাবিত আমালিন এটা ওয়াজিব হওয়ার উপর প্রবাহ কারণ যদি নাকি এটা ওয়াজিব না হইতো অন্তত বয়ানের জাহাজের জন্য আল্লাহ রসুল একবার খেলাফে তর্তিম নামাজ কাজা করতেন মানে যেহেতু করেনি আর একটা হলো রহমত নিকট কাসের হওয়ায়ত এটা কোন কিনা না শকুতে তর্তিবর সেটা হলো কি ইল্লাতি হোক না কেন যে কাজটাতে ফাইতে কারণে আমরা কি বলি তোর তীব্রের করি এবং এটা বাহাই সেতু উজু জি قوميه قالا حذفنا حمادا قالا حذفناه شيئا ابي زبير عن ابي الزبير عن نافع ابن زبير تيمو تعلاني عن 9000 عن 9000 ابن عبد الله الله ان وشكينا মানে আল্লাহর প্রথম একবার নামাজের শুরুতে যখন নামাজ জামাতের সাথে হচ্ছিল তো প্রথম নামাজে অর্থাৎ জোহরের নামাজে আসানো হলো এরপর একামত এরপর বাকি নামাজ গুলা শুধু একামত হচ্ছে আর নামাজ পড়াচ্ছেন জি عطامن رسل الرساله في بال عن ابي سعيد ذو و جابر قال ابو إلا أن عبائدا أن عباؤة لم يسلم من, من عبد الله هو الذي قره بعض اهل عندي في الخوايف اي قيم الرجل لكل صلاه اذا قضاها وان لم يقم ادائها وهو قول الشافعي قال حدثنا محمد بن بشار قال حدثنا معاذ بن جامي قال حدثني ابي عن يحيى بن ابي كثير قال حدثنا اوسلامه بن عبد الرحمن عن جابر بن عبد الله ان عباؤه رب فتاع قال في يوم انصدقي وجعلت رسول وجع علی یثرب فصار طريق الله ان ان ما صليت والله ان ان ما صليت فقال 50 صلنا بعد ما غروبت الشمس যত নামাজ আছে প্রত্যেক নামাজের কেউ নেয় মার্নার সহকারে যদি এমন সাফ মালিকের ভিন্ন মতো আকলান কিভাবে যে আসরের নামাজের পূর্বে মাঝামাঝি সলাতুলা মানে মধ্যে মাঝের নামাজ আগে রাতের কেন বলতেছি মাগরীব তো সূর্য ডুবার পরে পড়া হয় ওটা রাত্র হয়ে গেল বুঝে আসছে বাহারকে এই হাইসিয়াতেও জাহের আহনাফের মহাফিদুল হাফিজ আল্লাহাদ وصلاه المستر ومره صلاه العصر قال حدثنا حنا بن طال حدثنا وعله طعم سعيد عن بطاده عن حسان عن امراد بن جندبن عن النبي صلى الله عليه وسلم انه قال في صلاه <تصفيق> المست صلاه العصر ابي ايطال حدثنا محمد بن قال لنا قال حدثنا ابو داود الطائي سي او او عن عن محمد بن طلحه بن صرب نورثه الرمضانيه انا عبد الله يما صرنا انه تعالى رسول الله صلى الله عليه وسلم صلاه وصلاه على السير ولا بعث هذا حديث صحيح وفي الباب ان علي واجد قال ابو عيسى حديث ثورته صلى الله عليه وسلم حديث اسلم وقال الله تعالى اكثريه اكثريه علماء النسبي النبي صلى الله রহমতুল্লাহ সমুরুব সাহাবার সাথে মোলাকাত এবং সীমা সাবেদ কি সাবেত না এখান থেকে হাদিসে আকিকার সীমার ব্যাপারে কোনো কালাম নাই বাকি দিগার হাদিস হাসানির সমরণ্য থেকে সাবেদ জি قال محمد قال محمد قال البخاري سنعوذ الحسن الله مسلম চলে গেলে যারা এনকার করে জি কাজ আমাদের নামাজ ভোলা যায় অথবা নামাজ থেকে ঘুমাই যায় ফাল ইসলিহা কাজার কথা আসতো না কেন কিন্তু যদি নাকি কাজদান যদি কেউ নামাজ কাফার সাথে ওই হাদিসের মধ্যে কোন জাতীয় ঘুমাইলে অথবা হয়ে গেলে ভুলে গেলে যেমন ফাল ইউসাল কথা আসছে আমাদান তরফে সেই কথাটা নেই এটা হলো গ্যার মোকাল্লি আমরা বলি যে আমাদের তর্ক করেছে তর্কে সালা হয়েছে না লেহাদা ওই মানাতে পারে ওখানে সাজা করতে হয় বাকি ওখানে বলে নাই কেন ওখানে বলে নাই কেন ওখানে তো রাগ হইয়া রাগ হয়ে গেছে ওইটি কিচ্ছু না ওটি আসছে কিন্তু এখন রাগটা বেশি হয়ে গেছে অপরাধটা বেশি হয়েছে তাই বলছি ঘর থেকে বাইর বুঝছি বিষয়টা এখানেও যখন নাকি কোনো ব্যক্তি নামাজ মুসলমান হইয়া একজন পছন্দ হয় না আর তুমি সেটা কথা হচ্ছে তুমি সেটা নিয়ে বসছো হয়তো উঠে যাবা আর নাহলে শুনবা দুটো একটা কথা আর তুমি এতটুকু কবি শিখবা আর কি শিখাবা তোমার ছাত্র এবং এমন গোসা হয় কেমন যেন সে নামাজ পড়ে না তুমিও সেরকম কাফের মতো আর এখানে যখন নাকি ইচ্ছা করে করছো ওটা তো আছে বুঝছো আর চাও ধরে মাপ চাওয়ার অর্থ হল তবা করতে হবে কি করতে হবে বুঝে আসতে বিষয়টা a <laughs>